হক সুপ্রিয় দর্শক শ্রোতা আমি আপনাদের সম্মুখে আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ একমাত্র অবিকৃত বা যেভাবে নাজিল হয়েছে সেইভাবেই থাকা এক চিরন্তন সকলকে সম্বোধনকারী এবং সকল কিছুকে ব্যক্তি এক মহাগ্রন্থ এই শীর্ষক আলোচনা করছিলাম বহু বিষয়ের অবতারণা করে আজকে আপনাদের কাছে সবচেয়ে যুগোপযোগী টাইম এবং একটি খুবই চমকপ্রদ প্রশ্নের জবাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি সেটি হল ইসলামের সাথে বিজ্ঞানের কি সম্পর্ক ওর অনেক ক্রেমে বিজ্ঞান আছে কি না বিজ্ঞান জ্ঞানের দ্বার উন্মুক্ত করেছে বহু অজানা তথ্যকে জানিয়েছে মানুষের বহু উপকার মানে এই বিজ্ঞান করছে বিজ্ঞানের মাধ্যমে আমরা অনেক কিছু আবিষ্কার করছি দৈনন্দিন আমাদের জীবন জীবনধারাকে এই জীবন জীবনধারাকে উন্নত থেকে আরো উন্নততর করছি জীবনের গতিকে দ্রুত থেকে আরো দ্রুততর করছি জীবনের গতিবিধিকে আরো সহজ করছি সরল করছি জটিলতাও কিন্তু কম না অজানাকে জানা? এবং করা। এবং ও যত কিছু আছে সব কিছুকে মানুষের আওতায় সামনে তুলে ধরা এবং প্র্যাকটিক্যালি সেগুলা প্রমাণ করে সেগুলা থিউরিতে রূপান্তরিত করা বা মানুষের সামনে চাক্ষুষভাবে নিয়ে আসা এবং দেখিয়ে দেওয়া এইটা এটা এই নয় এইটা করলে এই হবে এইটা করলে এই হবে না কোরআন মূলত শুধুমাত্র বিজ্ঞানের গ্রন্থ না বিজ্ঞানের ব্যাখ্যা বিশ্লেষণ করাই কোরআন মূল লক্ষ্য নয় কোরআন হল সায়েন্স অর্থাৎ নিদর্শন চিহ্ন আনামত আল্লাহর পক্ষ থেকে আসা বহু সায়েন্স এর মধ্যে রয়েছে কিন্তু সায়েন্সেরও ব্যাপারে যে সকল আয়াত রয়েছে সেগুলোও কোরআনে ক্যেমে এক হাজারের উপরে ছয় হাজারের কিছু বেশি আয়াত রয়েছে কোরআনে ক্যেমে তার মধ্যে এক হাজারের বেশি আয়াত শুধুমাত্র বিজ্ঞানের সাথেই সম্পৃক্ত কেন সম্পৃক্ত হবে না বিজ্ঞান তো জ্ঞানের জগৎ থেকে আলাদা কিছু নয় বিজ্ঞানের যত কিছু জানি আমরা গবেষণা করি সবই তো আল্লাহর সৃষ্টি বৈজ্ঞানিক আল্লাহর সৃষ্টি করা যায় বিজ্ঞান আল্লাহরই দেওয়া বিষয়বস্তু আল্লাহরি দেওয়া জীব জন্তু বস্তু জড়ো সব কিছু নিয়েই তো বিজ্ঞান এখানে আবিষ্কার করার সাথে সাথে এমন কি হয়ে গেল যে তাই মেয়ে হইচই ফেলে দিতে হবে মানুষ হইচই করতে পারে কিন্তু কোরআন তো এ ব্যাপারে এই যেমন নির্লিপ্তও নয় তেমন খুব বেশি অতি উৎসাহী নয় একটা স্বাভাবিক জিনিস হিসাবে কোরআন নিয়েছে এত তো কোরআনের কাছে নতুন কিছুই নয় যদিও অন্যান্য ধর্মগ্রন্থগুলোর মধ্যে বিজ্ঞানের তেমন কিছু নেই গোটা বেদ যদি পড়া হয় গোটা যদি পড়া হয় তার মধ্যে বিজ্ঞানের তেমন কিছুই পাওয়া যাবে না সেখানে তেমন কিছু থিউরি নেই আবার যদি আমরা তো বৈজ্ঞানিক বিষয়ে বলি নিয়ে শুরু করা হয়েছে আসমান কিভাবে সৃষ্টি করা হলো জমিন সৃষ্টি করা হলো তার মধ্যে জীব জন্তু সৃষ্টি করা হলো কিন্তু তার মধ্যে ত্রুটিও রয়ে গেছে এক মারাত্মকভাবে সেগুলো হলো যে প্রথম দিনেও দেয়ার ওয়াজার ওয়াজ মর্নিং প্রথম দিনেও সেখানে ছিল সকাল ছিল দ্বিতীয় দিনে ছিল সকাল ছিল তৃতীয় সন্ধ্যা ছিল সকাল ছিল চতুর্থ দিনে চতুর্থ দিনে আল্লাপাক একেবারে গভন দিনকে ডে কে গভন করার জন্য এবং নাইট কে গভন করার জন্য অর্থাৎ রাত্রি কে শাসন করার জন্য চন্দ্রের সৃষ্টি করলেন ছোট লাইট সৃষ্টি করেন আলো সৃষ্টি করলেন এবং সূর্য সৃষ্টি করলেন সেটাও একটা লাইট এবং সেটা বড় লাইট হিসাবে দেখেন বড় আলো হিসাবে সৃষ্টি করলেন রাতকে শাসন করার জন্য ছোট আলো সৃষ্টি করলেন সেটা চন্দ্র আর দিনকে শাসন করার জন্য বড় আলো সৃষ্টি করলেন সেটা হলো সূর্য এই দুই লাইটকে বলা হয়েছে এবং এটা হচ্ছে চতুর্থ দিন সঙ্গত কারণেই প্রশ্ন ওঠে সে সূর্য সৃষ্টি হলো না চন্দ্র সৃষ্টি হলো না তাহলে এর আগে আরো তিন দিন কিভাবে সন্ধ্যা হলো এবং সকাল হলো তার চেয়ে তো বড় কথা লাইট বলা হয়েছে কিন্তু চন্দ্রের যে আলো। সেটা থেকে প্রতিবিম্ব সেটা তার নিজস্ব আলো নয় অনেকে বিজ্ঞান নিয়ে গর্ব করে বলেন যে নাস্তিক হতে হবে ধর্মবিজ্ঞানের অন্ত্র আধুনিক জ্ঞান বিজ্ঞান নিয়ে এসেছি আমরাই সব দিয়ে সুযোগ সুবিধা আপন দিয়ে দিচ্ছেন আপনি থিওরি হিসাবে চালিয়ে দিচ্ছেন ছেড়ে দিচ্ছেন অসম্ভব কথা আপনি আগে পড়ে সার বৈজ্ঞানিক হয়েছেন যে কোরআন না পড়ে কোরআনের উপর আপনি হুকুম চালিয়ে দিচ্ছেন সম্মানিত মহাকাশে তারকা কি অবস্থাতে আছে পৃথিবী ঘোরে না সূর্য ঘুরে এই সকল থিওরি যখন বৈজ্ঞান বিরোধী হয়ে গেল চিৎকার করা শুরু করে দিয়েছেন অতচা চ্যাপটা